আবদুল্লাহ ইবনু আমর আদালত হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ সাল্লাম অশ্লীল ভাষী ও অসদ অধিকারী ছিলেন না তিনি বলতেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে নৈতিকতায় সর্বোত্তম